ড নাজবিল্লা সিনি শররে ইব মু صلى الله تعالى عليه وعلى أهله وأصحابه وصلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله উনচল্লিশ নম্বর আয়াত থেকে তেলাবাস করা হয়েছে पेलावत्कृत आयात सम्पर्क गत दु मजलि से कि आलोचना शेष आया आलमी मुसलमान काफेर जो तुम्हारे कथा ना शुने अर्थात ईमान ना आने अथवा अनुगुत्यता स्वीकार ना कर जिदिया देर मे তাহলে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ জেনে রাখো তোমাদের মাওলা ও নেহমান্না পিস বড় উত্তমতম মণি এবং উত্তমতম সাহায্যকারী অতএব কাফের গোষ্ঠী তোমাদের বিরুদ্ধেও যদি आक्रमण नहीं आद चालय पावर कारण नहीं उत्तम सहाज मनीष्लाह तुम ए आया से आल्ला आलमीजे मौला मानी मनीष एखान गलोचनाधारी आल्ला छाड़ा के मौला बला আমরা দুরুর শরীফের মধ্যে বা হজরত নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের নাম নেওয়ার সময় সৈয়দিনা ওয়া মাওলানা মুহাম্মদ একথা বলে থাকি তারা বলেন এতে শিরিক নবীর নামের আগেও সৈয়দিনা বলা যাবে না মাওলানাও বলা যাবে না আর যারা দাওরাই হাদিস পাশ করে কিংবা আলিয়া মাদসা থেকে টাইটেল পাশ করে এদেরকেও দেশবাসী মাওলানা বলে এরা বলে এচে সিরিজ এদের কেউ মাওলানা বলা যাবে না এই সম্পর্কে নিঃসন্দেহে আল্লাহ জিব্রিল আমি এবং মোমেনদের মধ্যে যারান मावला, मावला, मावला। तो जो अल्लाह छाउ के मौला बोला श्रिक है तो अल्लाता जिब्रहीीन के मौला बोलें को माओला तो सिरिक तो अल्लाजे सरिकल्लाजेल्ला अल्लाह छाड़ा काउ के मा सिक है हायजा हायजा मान कलरा कारो कारो हाथ सिरिकर कलरा लागे तो आहले हादी बीजे सिरिकर कलरा लागे দী মানি হাদী আবু দাউল শরীফ পড়াইছেন বোখারী শরীফ পড়াইছেন এবং মহাত্তা ইমামেকের ব্যাখ্যা লেখে গেছেন আরবি ভাষায় বীজখণ্ডে छपारे मालिकी मध्यम लेखक लिखे हानी हानपी ना लिखते हैं तो मन करत मित मालिकी मधबे तो मालिकी मधेता व्याख्या एम भाई कर बहुमाशाओ खोज पाईना बेर তাহলে চিন্তা করুন উনি কত বড় উঁচা পায় আর লিখিত তাবলিগি ভাইয়েরা এটা পড়ে শুনেন এই কিতাবটা নাকি সিরিকির কিতাব আমার আহলে হাদিফ ভাইরা ন্যাটও দিয়েছে এটা সিরিকির কিতাব কেন সিরিক কিতাবের ভূমিকায় তিনি লিখেছেন এগুলোর ব্যাপারে লিখতে আদেশ করেছেন আমার চাটা বানী তাবিয়মতুল্লাহ তো চাটা যখন আদেশ করছেন লেখার জন্য তো চাটাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি কিটা লিখি এই এরকম পাইটি পাইছি चाचा केन्तुष्ट करी देखें पिता अल्लाह रबुल आलमीन रेजा खुशी री रेजाल वाले पिता मा रेजा खुशी मध्य निहित हदीस तो बोला पिता माता के खुशी करो आल्ला खुशी हो তো যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করা শিরিক হয় তো তাহলে আল্লাহ বলে গেছেন আল্লাহ খুশি তাই পিতা মাতাকে খুশি করি কলেরা লাগছে এই যেখানে সেখানে এটা সিরিখ এটা সিরিক একমাত্র এরাই বোঝে অন্য কেউ বোঝে না তা বুঝার দৌড় তুরুক বাংলা বোখারি শরিক বাংলা অনুবাদ আরো বিতে পড়ার যোগ্যতা নেই যেমন কথায় কথায় বলতে হয় তাহলে হাদিস ভাইয়েরা ওনারা পছন্দ করেননি এই বয়ানে গায়ে লাগবে আগুন যার কারণে ন্যাটে ওনারা দিয়েছে হয়তো আরো আগো দিয়েছে দিল কি আমাদের এখানে যে মিজা লাইব্রেরি আছে लैब्रेर एक बोखारे शरीफर प्रथम पृष्ठ छवि बोकारेशरिफ हमार नाम दिए मद्रास्शवर्तीब्रेर मीडा लैब्रेर बोकारेशरीफ साफेट देवबंदेम कूतुबखाना थे मध्य देखें बोखारे शरीफ लेखा पिता अबू तार मुख्ती डेलवर साहेब बन हादीता बोखार लिखे पिता अबू ताहिजुदी अध्यय बोकारो भूलनापूर्वक मिथ्या बोकार बोकार ईति फोटो नैट बोकारेश्वर कपी उन्हीं देखें इटार चतुर्दिगे आज हासी मानी टीके शरिफ भरे बुखारेशरिफ एर मध्य आता जु तो एल्ट दो दिल मुख्य डाले मिथ्या बोलने बोकार তারাবি তো তাহলে টিকাওয়ালার কথা এনে বললো কি এই দেখেন বোকারিতে আসে তারাবির কথা তাহলে মিথ্যাটা কে বললো ডোকা কে দিল কিন্তু এখন জনগণ যারা কোনটা টিকা কোনটা বোখারি এটা নিম্নে বুঝতে পারে না বোঝে না এদের উপরে বিচার ছেড়ে দিয়েছে তো এবার আপনাদের উপরে বিচার ছেড়ে দিলাম আপনারাই দেখুন মুফতি দাল সাহেব কত বড় মিথ্যাবাদি বা দোকাবাদে লেখেন তা এখন আমি বলি যিনি এই কথাগুলো ন্যাট দিয়েছেন ওনার উপরে বিচার ছেড়ে দিলাম যে টিকার কথা এনে বললেন গোফারি সাহেব লিখছেন এটা কত বড় মিথ্যা হল ইমাম বোফারের উপরে তাহলে আরেকজনের মিথ্যা দেখেন নিজের মিথ্যাটা দেখেন না এটা তো জেনে বলবে ডোকা যে ইমাম বোহারে তো কিতাবের ভিতরে সে কথা লেখেন না লিখছে টিকাওয়াল ওইটা এনে মুখে দল আসায় মিথ্যা বলে এরপরে এবং পড়া সুফিবাদ হয় তো তাহলে মক্কা মক্কার হারম শরীফে তারাবি বিশ্ব হয় হুজুরের জমা থেকে নিয়ে আজ পর্যন্ত বিশ্বাঘাত হইয়া আসছে এবং ইমাম বোখারের ওস্তাদ ইমাম আল্লাহ নবী সাল আলাই তারাবি পড়েছেন বিশ্বাস তো তাহলে নবী সুফিবাদী সাহাবাহাম তারা বিশ্বাখাত করছেন সুফিবাদী হজরতে এরা সুফিবাদী এরা যদি সুফিব্যী হয় তা আমার সুফিব্য আপত্তি কিসের ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হুজুর সাল সাল্লামের বংশীয় লোকদের খুব বেশি প্রশংসা করতেন অনেক বেশি প্রশংসা করার কারণে কেউ কেউ বলতো রাফেদি হয়ে গেছে একটা যদি नबी और नबीर व मोहब्बत बची कर राफी है तो पूरा दुनियर मानसर जिन जाति सक्षी राख लिखी साफी राखे तो ठीक तेमनी भाव जो विश्वकप पढ़लेकी है तो दुनिया मानुसा जिन जाति सकेंदी नबी जो विश्वकते पढ़ते समस्त इमामा पढ़ते ही पढ़ते আর এখনো মক্কায় মোতারামা এই হল আহলে দিচ্ছে বাস্তব রূপ একজনের জবাব দেয় আব্দুল রজাদ বিন ইউসুফ এদের মুখপাত্র জবাব দে কয় না মক্কা শরীফে হয় না আমাদের টেলিভিশনে দেখি বা যারা এক করতে যায় বা ওমরা করতে যায় দেখে বিশ টাকা হয় দেখেন এক ইমাম দশ টাকার পড়ায় তার মানে এই একটা দশ টাকার টেক্স এরপরে আরেক ইমাম এসে দ্বিতীয় জমাত করে আরো দশ টাকা বিশ টাকা হয় না দেখিনি জবাব দিই তো ওইখানে জমাতে হয় দুইটা এক জমাতে দশ টাকা হয় আরেক জমাতে দশ টাকা হয় একটা নাম্বার প্রশ্ন আপনারা তো আট টাকাতে কথা বলেন তো আপনি যদি দুই জমাতেই বলেন তো দশ টাকা হইলেও তো দু ঢাকার কেন এটার জবাবটা কি আপনারা তো বলেন তারা বি তো যদি ওখানে দুই জমাতে হয় মানে নিলাম তাহলে ওনারা তো দশ টাকা পড়াইলেন দুই টাকা কেন বেশি পড়াইলেন এর জবাবটা আপনি কি দিবেন আচ্ছা দুই নম্বর কথা যে যদি এরা দুই জমাতে করে তাহলে এক জমাতের পরে সব মুসলি ইমাম সব চলে যায় মকাশুর যারা টেলিভিশনে দেখছেন বাজার অমরা করতে গিয়ে দেখছেন এক করতে গিয়ে দেখছেন দশ টাকাতের পরে সব চলে যায় নতুন মুসলি নতুন ইমাম এসে বাকি দশ টাকাত পড়ায় না এরাই করে এরাই বলেন এমনকি হাজরা সোদাই সিং দাম হুম উনি এত বিশ টাকা একসাথে করা যাবেন তো তাহলে বোঝা গেছে ওনারা বিশ টাকা এমন কি হিমাম সাহেবের পাশে আরেকজন বিজ্ঞ আলেম থাকেন আরন শরীফে ওনাদেরকে বলা হয় মোসাহেদ ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কি দু জমা ভিন্ন করে পড়েন উনি হাসতেন এবং বললেন হাজার তাহা এটা মন কথা আমরা বিশ টাকাতেই করি তার মানে জমাতে দশটা ঘাট পরে ঘুমে যায় হিমন্তভাবে ঘুমায় এরপর যখন দ্বিতীয় জমাৎ শেষ হয় এরপরে সবাই আবার উজু করে এসে বিতির জমাতে শরীর এই এই হলো আহলে হাজির ভাইদের হাস্যকর ব্যাপার আবার জবাব দেখি কম অক্কা শরীফ মধুমেশরীফ এখনো তুরস্কদের ক্ষমতা চলে ওদের বয়ে সৌদি সরকার বিশ টাকা পরে আল্লাহর বয় বাদ দিয়ে তুরস্কের বয়ে ভরে তো যদি আল্লাহর বয়ে বাদ দিয়ে আরেকজনের বয়ে ভরে এটা শিরিক নজরে আসে না শুধু আল্লা সারা নবীকে মাওলানা বললে শিরিক হয় আলেমকে মাওলানা বললে শিরিক হয় আর তুর্কিদের বয়ে বিশ টাকা শিরিক হয় না এত বড় সিরিখরা আপনারা বলতেছেন এরপর আপনারা মুহমেন্ট আর হানিরাসও বসে আল্লাহ না কত সুন্দর প্রশ্ন কি প্রশ্ন কি ছিল আমাদের তো মজাবিদের কারো ইমাম আবু হানিকর রহমতুল্লাহ আলাই তো পাঁচজন সাহাবি দেখছেন পাঁচজন পরেস্ট ইমাম মালিক সাহেব দেখেননি সাফি সাহর দেখেননি আহমদ বিন হাম্বল সাহ দেখেননি এরা পরে তো মাথা হইল পরের এদের আগে যে সাহাবাই ক্যারামের গা মানে গেল ওনাদের কর্মকার ছিল প্রশ্ন মনোহাজও কত ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা যদি সাগর থেকে পানি ব্যবহার করতে চাই তো সাগর হাত দিলে কি এখন লাগত তো সাগরের পানি আমরা পাই নদীর মাধ্যমে যখন জোয়ার আসে সাগরের ফানে নদী হইয়া আসে বাটা হইলে পাহাড়ের ফানে নদী হইয়া নামে আছে নদীর দরকার টা কি ওনারা সরাসরি রাসুল থেকে শিখে আমল করছেন ওনার তো দরকার ছিল না আমরা তো সাড়ে চোদ্দশো বছর পরে সাগর থেকে অনেক দূরে তো সাগর থেকে যারা দূরে এদের সাগরের পানি ব্যবহার করতে হলে নদী ছাড়া বিকল্প ব্যবস্থা আছে আমের কি মজাবে কথা দুই নম্বর কথা সাহাবায় তার মধাব ছিল নদীর অবর্তমান কিসের উপর ভিত্তি তৈরি করবা জবাব দেন আল্লাহর কিতাবের ফর্মুলাই করবো কিতাবিল তো যদি আল্লাহ কিতাবে না পা বলতেছেন ইল্লাম ইলাম যদি আল্লাহ কিতাবের না পাও তখন কি করবা তখন করব নবীর নবীর না পাও তখন কি করবা তখন বলেন তখন আমি কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে সিদ্ধান্ত পেশ করব নবী করিম সাল্লাহ আল্লাহ তাকে প্রশংসা দেখ করলেন আলহামদুলিল্লাহ নদীর নবীর প্রতিনিধিকে সঠিক ভাবে সিদ্ধান্ত দেওয়ার নিয়ম নীতি আল্লাহাক তার অন্তরে ঢেলে দিয়েছেন এই জন্য আল্লাহর সমস্ত প্রশংসা তিরমিন্ত তাহলে হজরত মহাজ কিন্তু শুনতু সেখানে কার কথা শুনতু উনি যেভাবে বলতেন সেভাবেই করতেন এটার নামে তাকলিফ কারণ ইয়ামানবাসীরা সবাই তো নবীকে দেখেননি পাইছেন নবীর সাহাবি তো সাহাবি যা বলেন তাই মানতেন এটাকেই বলে মজহব এটাকে বলে তাকলিফ পাঠাচ্ছেন চিঠিতে লিখছেন কি লিখছেন আমি আমার উপরে তোমাদের জন্য আবদুল্লাহ ইবির মসুদকে অগ্রাধিকার দিলাম তার মানে রাষ্ট্র পরিচালনার জন্য যে পরামর্শদাতা লাগে মুসির আবদুল্লাহ ইজমিন মসুদ আমার একজন পরামর্শদাতা মুশির ছিল এমন একজন দিজ্ঞ ব্যক্তিকে তোমাদের উপায় রাখতে ফুফায় পাঠাই দিলাম এই যেভাবে বলে এভাবে চলবে আবদুল্লাহ ইবনে মসুদ বা মজাবে মেন হইল না মজাবেটার কারণ হইল ওনাদের যে মজাব ছিল এগুলো একসাথে এক সিরিয়ালে এভাবে পাওয়া যায় না এবং সকল মাথালার ক্ষেত্রে পাওয়া যায় না আর জবাব দেয় তো আল্লাহ প্রশ্ন করে তো আল্লাহর নবী কোন মজাব মানতেন নবী মজাহ আমরা মানবো নবী কোন মজাহ মানতেন প্রশ্ন আরে खाद्यमंत्री सरकम मंत्री ए प्रश्न करें प्रधानमंत्री मंत्री के मानन प्रश्नता ठीक है আরে উনি তো করেন মন্ত্রিত ভাগ করেন দায়িত্ব কেন আসবে মন্ত্রীরা দেখা প্রশ্ন করতে পারে অন্যের জন্য সাবে না নবী মানেন কেন মজাহওয়ালারা নবীকে মানবেন আবার প্রশ্ন তো মজাহাব তোর চারটা তাহলে এক মজাব মানলে ইসলামের চার ভাগের এক ভাগ মানা হইলো পুরা তো মানা হইল না यह सुंदर जिज्ञेस करी ढा शहर क्या ढाका शहर कयटा एक शहरे पश्चिम दिक्कत डुकार रास्ता आज गातुली ब्रीज दी पूर्व दिक्कत काीज दी उत्तर दिक्कत टंगी ब्रीज दिए दक्षिण दिक्कत बाबूबाजार ब्रीज दिए ब्रीज आ प्रधान एखने डाका डुकार समय एकसाथे रास्ता दिए डुकते कटा दिए डुबें एक दिए একটা দিয়ে ডুকার চার বাগে ঢুকো হয়েছে তোমার ডাকা দুকা হয়নি কেন তুমি এক রাস্তা দিয়ে ঢুকছে ঠিক হবে ঠিক এরকম ভাবে প্রত্যেক মধাব মোকাম্মল শরীয় যেই মধহাপ দিয়ে ঢুকবেন পুরা ইসলামে দুকা হবে এটা যেরকম ব্যাখাত্ত প্রশ্ন এটা এরকম বেখাত্ত প্রশ্ন দুই নম্বর তোমরা কথায় কথায় বোখারি বলো আমরা তো প্রশ্ন করতে পারি যে নবী কি বোখারি মানতেন না মুসলিম কোন হাতে কিতাব মানতেন এই প্রশ্ন যেরকম দেখা তো তোমরা যখন আমাদের উপরে প্রশ্ন করো নবী কোন মজহাবের ঠিক তেমনি ভাবে মজাহ ও নবীর মেনে সংকলন হয়েছে নবীর মধহব মানার প্রশ্ন আসে না যেরকম নবীর কিতাব মানার প্রশ্ন আসে না আমরা কোরআন শরীফ যে পড়ি এটাতে বলে তারা আপ একজন আমরা পড়ি কি আরে এখন আমরা তো একটা রাতে পড়ি সাতটা রাত্রি একসাথে পড়া সম্ভব হবে ওয়াব্দ হা বললে তো ওয়াব্দ হে আর পড়া হইলো না আর ওয়াব্দ হে তো আব্দ হা পড়া হইল না একটা করলে আটটা বাদ যাবে এখন যদি প্রশ্ন আল হাদাত অনুযায়ী কোরআন এক ভাগ মানা হইল বা কিটা মানা হইল না এটা হল দেখার্তা মানুষের বুজবুদ্ধি বিদায় যদি তাকে লিস্ট দেয় ইমাম মানা ছেড়ে দেয় তো বুজবুদ্ধি এভাবেই বিদায় তখন দোকার রাস্তা তাই মানুষকে বিভ্রান্ত করে আর জ্বলন্ত এখানের একজন মুসল্লির জামাই সৌদি আরব থাকেন দেশে আসলে আমার সাথে খুব মিল ভক্তির দেখান গত ফিরে দেশে এসে দেখি যে আমি দেখি দূরে দূরে কিন্তু সামনে আসে না ওনার শ্বশুর এসে বললেন যে হুজুর উনি তো আপনাকে গালি দেয় আমাকে গালি দে ভাই কি ক্ষতি করছে ওনার গালি কেন দেয় আপনি হানকি এই জন্য গালি দেয় ও আচ্ছা ওনাকে দেখ আমাকে হাত উঠে আরো কি কি করে তো যদি সম্ভব হয় এক সময় আমার কাছে নিয়ে আসেন দেখি কেন হাত উঠে ঠিক একদিন শ্বশুরে জামাইকে নিয়ে আসে আমার কামরা ওইখানে জামাইয়ের হাতে একখানা বাংলা বোকারেশ बोकारे शरिफर अनुबे समय सो दीते सोना दी नामा ना। इच्छापूर्वक ना उठे नामना बुखारी हमें खुल्लम देखी बुखारे शरीफर अनुबादक কিকা লাগাই টিকার মধ্যে সে কি এরপরে বাকি বোখারি শরীফের নয় যুজ ও রফেলের উদ্ধতি দিয়ে উনি লিখলেন যে ইমাম বোখারি বলতেছেন যাইতে যাইছে হাতুটা নোয়াজিব না উঠালেন নামাজ হবে না বলে না উঠালে সেদিকে সে দাসহ না দিলেন নামাজ হবে না যুগ রকিলে দেন না আমি বাংলা অনুবাদ আপনি কেন তার মানে অনুবাদক ইমাম বোখারের নামে মিথ্যা চালাই দিল বোখারে কথা বলেননি মিথ্যা চালাই দিল এখন তো চেহারা কালো চুপ তাহলে আর কোন মাথা আছে সমস্যা এবার একটা একটা করি বলেন দেখবেন মিথ্যার আশ্রয় নিয়েছে ধোকার আশ্রয় নিয়েছে এইভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে মিথ্যার এরপর আর কোন মাথালা বের করে না এরপর দেখেছি যে আবার দোয়া আবার আসাম সাফা আসালাম এগুলো শুরু করছে এভাবে সামনে আসলে তো সামিল সংশোধন হয় সামনে আসে না ওই পিছনে ন্যাটে লেখে বা বলে যে অমুকে এভাবে মিথ্যা বলে ধোকা দেয় যদি সাহস থাকে আরবি বোখারে নিয়ে সামনে আসেন বাংলা নিয়ে আসবেন না এত অনুবাদ আপনি অনুবাদ করছেন আপনার মতো আরেকজনে করছেন আরেকজনের মতো আমরা অনুবাদের নিয়ে এটা মানবো না বোখারের সাথে যেটা আরবি ইমাম বোখারি লেখছেন ওটা নিয়ে সামনে আসেন আপনিও পড়েন আমরাও পড়ি তখন দেখি কাঠা ঠিক আর কাঠার ভুল তখন দেখা তো ওই সাহস কেন করেন না বাংলাটা নিয়ে কেন আসেন আরবিটা নিয়ে আসেন না কেন বলবো যে আরবি করতে জানি না তো না জানি হয় ইমাম হবেন না হয় না মুক্তাদিও হবেন না উল্টা ইমামকে দিবেন গালি মুক্তাদির সাথে করবেন মারামারি এটা কি ভালো কাজ হ্যাঁ আবার প্রশ্ন তো চারমথা একমথা মানতে হবে কেন চাইছে একসাথে এক একমধা মানতে হবে কেন আরে ভাই যেমন আমরা এখানে এখন নামাজ এখানে মসজিদ আছে তাহলে আমাদের দেশে আছে এক আছে এই মজাহের কিতাব আছে এই মজাবের আলম হাসে মজাহের মুফতি তো মানবো কাকে তো মানবো অন্যটা মানতে গেলে আপনারা যেরকম শিকার হয়ে গেছেন আমরা তো ধোকার শিকার আপনারা চাম আপনাদের আলহামদুলিল্লাহ পড়ি ফরাই আমরা বুঝি না আরেকজনের টিকার কিতাবি লেখা তো নেটে দিয়ে দেখেন তো দেখেন বোখারি সাহেব দেখছে কিতাব উত্তরা তো টিকাওয়ালা লিখছে বোখারি সাহেব তো লেখেননি কত বড় দোকা। শততা বানাও ডোকা দিয়ে আল হাদিস বানাও আল্লাহ পাক বলেন নেই সহিকথা বলে বানা যদি সাহস থাকে তো সহিকথা নিয়ে বোহারে নিয়ে সামনে আসুন তারপরে দেখবেন আল্লাহ সারা আমরা বললে দোষ কোথায় আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে সহিোগ দান করুন আলহামদুলিল্লাহ রাহ আলমিন سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تذكر لنا وترحمنا لنكونن من القاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله আমাদের সকলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ নবজার না নিষ্পাপ বানাই নেন রমজানুল মোবারকের পুরাপুরি কদিলত মুশীর মান আয় আল্লাহ দয়ার মায়া করে আমাদের অঞ্চলের সমস্ত বরকতময় জিন্দি নতুন করমান আয় আল্লাহ জীবনের সকল ন্যায় দোয়া গুলোকে কবুল করে দেন সুভান ইজাতে আমা সে মুসালিম আপনার বহু বন্ধরা দোয়া চেয়েছে অনেকে রোগ মুক্তির জন্য অনেকে আয় জন্য আয় আল্লাহ দয়া করে সকলকে সকলের ন্যাট মুখ সুদে কামিয়া ফরমান ইজতাম মুসলিন আলহামদুলিল্লাহ রিম